और यो आल्ला निदर्शन समूह एक तुम्हरा देखते पाओ भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेई मात्र से पानी बर्षण करी अकस्त अंकुरुद्गम सुसज्जित उठे जे आल्ला मृतभूमि जीवंत करश्चित भावनी मृत्यो जीवन दान करते कर सक्षम আলোচিত হবে পৃথিবীর ইনশা আল্লাহ এই সিরাতে ইসলাম পূর্ববর্তী আরবের অবস্থা থেকে শুরু করে আলোচনা করা হবে রাসুল্লাহ জন্ম তার নবুয়া, দাওয়া, হিচরা এবং জিহাদের কাহিনী এই সুদীর্ঘ সময় প্রবাহের কাহিনীগুলোই শুধু নয় বরং এর সাথে জড়িত মানুষ তাদের আবেগ অনুভূতি আর শিক্ষাগুলো গুলো এই সিরাতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ আয়দ আলি আসহাবিহি আজমাই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 الرسول এই الله عليه হচ্ছে আমরা কথা বলব সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আজ বলেছেন রহমত আল্লী আগ্র বিশ্ব বিশ্বজগতের জন্য রহমত তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে আসমান জমিনে অতীত আর ভবিষ্যতে দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন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 जानकारी कल्याण ज्ञान दान करें रसुल्ला थारूज कर दें अल्लाह सुबहानुआला নিঃসন্দেহ আল্লাহ নিকট গ্রহণযোগ হসনতুলিম লিম্লাহ কর্লাহ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 আল্লাহ সোহান ওয়া তালা তার রুহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কি অবস্থা অর্থাৎ কিন্তু আদম আলাহ বলবেন আমি এমন একটা গুণাহ করেছি যা করা আমার উচিত হয়নি তাই আমি নিজেকে নিয়েই চিন্তিত তিনি বলবেন ইয়ানফসি ইয়ান অর্থাৎ আমার কি হবে আমার কি হবে তখন সব মানুষ যাবে নূহ আলাইস্লামের কাছে কিন্তু তিনিও বলবেন আল্লাহ আমাকে কারোর জন্য সুপারিশ করতে নিষেধ করেছিলেন কিন্তু আমি আমার পুত্রের জন্য সুপারিশ করে তার অবাধ্যতা করে ফেলেছি অর্থাৎ নূহ আলহি নিজেকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন তিনিও বলতে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি এরপর তারা যাবে ইব্রাহিম আলহ সাল্লাতামের কাছে তারা তাকে অনুরোধ করবে যেন তিনি তাদের হয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন বিচার দিবসের ফায়সালা শুরু করেন কিন্তু ইব্রাহিম আলাই্লাম বলবেন আমি তিনবার মিথ্যা বলেছি যদিও প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি কিন্তু তারপরেও দুশ্চিন্তা ছিলেন প্রথম মিথ্যাটি হল সেই রাতে যেদিন ইব্রাহিম আলাহিসাল্লামের জাতি উৎসব উদযাপনে বেরিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহলাম তাদের সাথে যেতে চাননি তাই অজুহাত হিসেবে বলেছিলেন আমি অসুস্থ তারা ভাবলো ইব্রাহিম আলাহাম শারীরিক ভাবে অসুস্থ কিন্তু ইব্রাহিম আলাহাম বোঝাতে চেয়েছিলেন তিনি তাদের অর্থহীন শিরকি কার্যকলাপে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন দ্বিতীয় মিথ্যাটি ছিল তখন যখন ইব্রাহিম আলাহাল্লাম সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কোরাল ঝুলিয়ে রাখলেন লোকজন ফিরে এসে জিজ্ঞাসাবাদ করায় ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন সবচেয়ে বড় মূর্তিটা এটা করেছে তাদের সামনে মূর্তি পূজার অসারতা তুলে ধরতে তিনি এভাবে কথাটি বলেছিলেন আর সর্বশেষ ছিল যখন তিনি তার স্ত্রীকে রাজার হাত থেকে বাঁচানোর জন্য বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন বোন বলতে তিনি দিনের বোন হিসেবে বুঝিয়েছেন যাই হোক এরপর সবাই ছুটে যাবে মূসা আলাইসালাতামের কাছে কিন্তু তিনি তাদের অনুরোধ ফিরিয়ে দেবেন এই কথা বলে আমি রাগের মাথায় একজনকে খুন করেছিলাম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 আশা করা যায় তোমাদের রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকাম আল মাহমুদে সুরা ইসরা আয়াত আয়াতাম আল মাহমুদ হল একটি স্টেশন যে স্টেশনে থাকবেন কেবল মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম এটি হলো এক সম্মানিত ও প্রশংসিত স্থান আর কেউ এই সম্মান ও প্রশংসার ভাগিদার হবে না এরপর তিনি সমগ্র মানবজাতির হয়ে মধ্যস্থতা করবেন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 তিনি ছাড়া আর যত নবী বা রাসুল এসেছেন তারা এসেছে নির্দিষ্ট একটি সময়ের জন্য নির্দিষ্ট একটি জাতির জন্য কিন্তু আল্লাহ স্থান কাল আলাই সীমা ছাড়িয়ে সকল যুগের সকল প্রজন্মের জন্য এসেছেন আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লামের উম্মাহ হচ্ছে সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ উম্মাহ এবং গুণে মানে সেরা উম্মাহ আল ইসরাওয়াল মেয়েরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে তার উম্মার আকার দেখানো হয়েছিল সেই উম্মাহ ছিল বিশাল পুরো দিগন্ত জুড়ে বিস্তৃত তাকে দেয়া হয়েছে সবচেয়ে সেরা মজিজা সেটা হল কোনো আন অন্য নবীদের ক্ষেত্রে যে মজিজা দেয়া হয়েছিল সেগুলো আমরা কোনো আনে জেনেছি কিন্তু সেগুলো আমরা নিজের চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলিয়াকে এমন একটি মোজিজা দেয়া হয়েছে যেটি আমরা নিজের চোখে দেখতে পাই আর কোন নবির ক্ষেত্রে এমনটি হয়নি আল্লাহ রসুল হলেন সেই নবী যিনি সাত আসমানের ওপরে আরোহণ করে আল্লাহ সাথে সাক্ষাৎ করেছিলেন এই মর্যাদা অন্য কোন আল্লাহর সাথে কথা বলেছিলেন সত্য কিন্তু সেটি ছিল দুনিয়ার বুকে কথোপকথন কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলিয়া আল ইসরা ওয়াল মেয়েরাজে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। তার ইমামতিতে অন্য নবীরা সকলে সালাদ আদায় করেছেন তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাত ও যাহার নাম তাকে দেখানো হয়েছিল এই অনন্য মর্যাদা কেবল আল্লাহ রসুল্লাহ আলহ্লামের জন্য আল্লাহ রসুল সাল্লা আলিহ্লাম সব কিছুতেই প্রথম স্থানে থাকবেন তিনি হবেন সবার নেতা আনা সাইদুনা নাসি ইয়ামাল কেয়ামা কেয়ামন দিবসে আমি হবো মানব নেতা কেয়ামতের দিন সবার আগে যাকে উত্থিত করা হবে তিনি হলেন আমাদের রসুল সাল্লু আলিহাসাল্লাম আর তারপরেই মানব জাতির পুনরুত্থান শুরু হবে যে কারণে তার একটি নাম হল আল হাসির বা জড়কারী সবার আগে যিনি মানুষের হয়ে মধ্যস্থতা করবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লু আলিহাসাল্লাম তার সাফাত ছাড়া কোন মিন জান্নাতে প্রবেশ করতে পারবে না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 জান্নাতে আল্লা রসুল সাল্লা স্থান হবে সর্বোচ্চেরও সর্বোচ্চ আল ওয়াসিলা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব হবে পুরো সৃষ্টি জগতের সব কিছুর ওপরে আলফাদিলা আল ফিরতা হল জান্নাতের সর্বোচ্চ পর্যায় আর ফিরতা সর্বোচ্চ পর্যায় হলো আল ওয়াসিলা জান্নাতকে তুলনা করা যেতে পারে পিরামিডের সাথে জান্নাতের ওপরে যত ওঠা যায় সেখানে মানুষের সংখ্যা তত কমতে থাকে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 আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন কেমন ছিলেন তার ব্যক্তিত্ব এই বিষয়গুলো আমরা বিশদভাবে জানতে পারব সামাইলের কিতাবে। সিরাতে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় না সিরাতে মূলত আলোচনা করা হয় প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্ম নবুয় দাওয়া, মদিনায় হিজরত জিহাদ এবং সর্বশেষে তার মৃত্যু তবু আমরা এই পর্বে খুব সংক্ষেপে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 উম্মে মা খুব অল্প সময়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছিলেন কিন্তু এর পরেও সবচেয়ে বিস্তারিত বর্ণনা আমরা তার কাছ থেকে পাই এর কারণ সম্ভবত এটাই যে যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছিলেন তখন তিনি জানতেন না যে তিনিই হচ্ছেন আল্লাহ রসুল আর তাই হয়তো খুটিনাটি সবকিছু তিনি পর্যবেক্ষণ করেছিলেন উম্মে মাবাদের মূল ঘটনা ইনশাল্লাহ আমরা পরে বর্ণনা করব আপাতত আমরা শুধু তার দেয়া বর্ণনাটুকুই উল্লেখ করছি রসুল্ল সম্পর্কে তিনি বলেন আমি তাকে দেখেছি উজ্জ্বল দীপ্ত চেহারা সুন্দর তার গরম সুদর্শন মুখশ্রী ছিপছিপে শরীর মাথাটা খুব ছোট নয় বরং তিনি দেখতে অভিজাত এবং সুপুরুষ চোখ দুটো ঘন কালো পাপড়িগুলো টানাটানা বুদ্ধিদীপ্ত চেহারা ভরাট কণ্ঠস্বর ভ্রুজ বল উঁচু আর ধনুকের মতো বাঁকানো চুলগুলো পরিপাটি তার গ্রীবা বিস্তৃত দাড়িটা বেশ ঘন তার গাম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে তার কথা বুদ্ধিমত্তার পরিচয় করে তার কথাগুলো মনোমুগ্ধকর আর ত্রিল, চটুল কিংবা ফেলনা নয় তার প্রতিটা শব্দ যেন সুতোয় বাধা মুক্তর মতো মসৃণ দূর থেকে তাকে দেখতে যেমন উজ্জ্বল আর আকর্ষণীয় কাছ থেকে দেখলো তাকে সবচেয়ে সুদর্শন লাগে উচ্চতায় তিনি মাঝারি।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 তাই তার মধ্যে আমরা দেখতে পাই ঈসা আলাহিসামের জোহদ ইউসুফ আলাহিসামের সৌন্দর্য আদম আলা শক্তি মূসা আলাহাই নুহ আলাহিসের দৃঢ়তা আর যা কিছু উত্তম তার সবকিছু আমরা পুরো সিরাজ জুড়ে চেষ্টা করব প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করতে যেন আমরা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে চিনতে পারি বুঝতে পারি এবং জানতে পারি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে নিয়ে কথা বলা কখনোই শেষ হবার নয় তাকে আমরা যত বেশি জানব তত বেশি ভালোবাসব আর যত বেশি ভালোবাসব তার সম্পর্কে আমাদের তত বেশি জানতে ইচ্ছে করবে আল্লাহ রসুল সাল্লাম খুব অনারম্বর জীবনযাপন করতেন একদিন উমার রাজ আনহু আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের ছোট্ট ঘরে গিয়ে দেখলেন তিনি জীর্ণ একটি চাটাইয়ের উপর শুয়ে আছেন ঘরে আসবাব ছিল কেবল সেই খেজুরের ডালের চাটাই এবং এক পাত্র পানি সেই চাটাইয়ে শোয়ার কারণে রসুল্লাহ সাল্লাই এর শরীরে দাগ বসে গেছে আনহু এই দৃশ্য দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন রসুল্লাহ সাল্লা জিজ্ঞেস করলেন কাচ্ছ কেন ওমার ওমার বললেন হে আল্লাহ রসুল রোমান আর পারস্যের রাজাদের স্বর্ণ সিংহাসন রেশমে বিছানা কত ফল ফলাদি ধারা আর আপনি আল্লাহ রসুল হয়ে এই অবস্থায় আছেন এটা কিভাবে আমরা মেনে নিতে পারি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 আল্লাহ তো আপনার আগে পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন আর তখন তিনি বলেছিলেন আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব না আল্লাহর রসুলের ঘরের চুলায় আগুন জ্বলত না বলেন কোন দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম পেট ভরে রুটি খাননি শুধু খেজুর আর পানি খেয়ে তারা কাটিয়ে দিয়েছেন দিনের পর দিন একদিন অমর রাজি আল্লাহ আনহু রাস্তায় হাঁটছিলেন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 হাতিম যখন আল্লাহ রসুল আলসালামের সাথে দেখা করতে এলেন তখন তার ইসলাম গ্রহণের নিয়ম ছিল না তিনি দেখলেন আল্লাহ রসুল মদিনার শাসক অথচ একজন বৃদ্ধ মানুষ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 আমরা চাইতাম পুরো সময় জুড়ে যেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উটে আরোহণ করেন তারাও ঠিক তাই বলেছিলেন আমরা তো যুবক আমাদের বয়স কম আমরা হেঁটে যেতে পারব রসুল্ল এই উটে আপনি চড়ুন একজন নেতা হিসেবে যুদ্ধের সেনাপতি হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলতেই পারতেন আচ্ছা ঠিক আছে আমিই উটের পিঠে উঠলাম কারো কিছু বলার থাকতো না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 আমরা অনেকেই ঘরের বাহিরে খুব সৌজন্যতা সৌজন্যতাবোধ দেখালেও পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করতে ব্যর্থ হই কিন্তু আল্লাহ রসুসাল্লু আলাইসাল্লাম মেকি ভদ্রতা দেখাতেন না তিনি ভেতরে যেমন ছিলেন বাহিরেও ছিলেন তেমন তার আখলার মানুষকে মুগ্ধ করত মানুষ তাকে অস্বীকার করেছে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে কিন্তু কখনো তার ব্যক্তিত্ব আর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেনি যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নির্ভীক আলী বেন আবুতালী ব্রাদ আহ বলছেন যখন যুদ্ধ ভয়াবহ রূপ নিত আমরা তখন রসুল্লাহর আশেপাশে আশ্রয় নিতাম মদিনার এক রাতের কথা লোকেরা হঠাৎ অনেক শোরগোল শুনতে পেল সবাই ঘর থেকে বের হয়ে এল ভয়ে ভয়ে ধীর পদে বের হয়ে গেল কি ঘটেছে দেখার জন্য তারা দেখল রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম সবার আগে ঘর থেকে বের হয়ে শোরগোলের দিকে চলে গিয়েছেন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 রসুল্লা সাল্লা আলাইসাল্লাম জীবনের শেষ দিকের ঘটনা সে সময়টায় মা আয়সার আনহা তার পাশেই থাকতেন একদিন আয়সারাদ আনহা নিজেও কিছুটা অসুস্থ বোধ করছিলেন তার খুব মাথা ব্যথা করছিল তিনি বলছিলেন ওহ আমার মাথা আমার মাথা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হয়তো বুঝতে পারছিলেন যে তার নিজেরই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তবু স্ত্রী আয়সারাদ্লাহ আনহাকে শান্ত করার জন্য মজা করে বললেন আরে তুমি কেন কাঁদছ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 রসুল্ল সাল্লাহ রাগ করলেন না সাওয়াতকে জেলে বন্দি করতেও বললেন না তিনি দেখালেন কিভাবে ইনসাফ করতে হয় হ্যাঁ সাওয়াত বদলা নিয়েছিলেন ঠিকই কি ছিল তার বদলা তিনি রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন এই ছিল তার বদলা রসুল্লাহ জানতে চাইলেন তুমি কেন এমন করলে সাথ জবাব দিলেন হে আল্লাহ রসুল আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে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 তখন বললেন তোমরা হলে আমার সাহাবি ভাই হল তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ইমান এনেছে তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তাকে পীড়া দেয় তিনি তোমাদের কল্যাণকামী প্রতি স্নেহশীল এবং জন্য রহমত প্রত্যেক আল্লাহ তালা তার উম্মতের জন্য একটি দোয়া করার সুযোগ দিয়েছেন যা তিনি কবুল করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম ছাড়া প্রত্যেক নবী দুনিয়াতে থাকাতেই সেই দোয়া আল্লাহর কাছে পেশ করেছেন একমাত্র ব্যতিক্রম হলেন আল্লাহ রসুল সাল্লু আসালাম তিনি সেই দোয়াকে জমা করে রেখেছেন কেয়ামত দিবসের জন্য তার ইচ্ছা কেয়ামতের দিন তিনি মুসলিম চেয়ে আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটি করবেন এর থেকে বড় রহমত আর কি হতে পারে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কেয়ামত দিবসের সেই ভয়াবহ দিনে আমাদের হয়ে আল্লাহর কাছে দাবি রাখবেন আমাদের ক্ষমা করে দিতে তিনি সেই নবী যিনি কাতে কাতে বলেছিলেন ইয়া আল্লাহ উম্মাতি উম্মাতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তাহ জিব্রিলকে পাঠিয়ে জানতে চাইলেন তার রসুল কেন কাদছেন যদি আল্লাহ তাহ জানতেন আল্লাহ রসুল সাল্লাহাম কেন কাদছেন তবুও তিনি বললেন জিব্রিল মুহাম্মাদের কাছে যাও জিজ্ঞেস করো আপনি কেন কাচ্ছেন। জিপ্রিল এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন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 কিন্তু যদি আমরা আল্লাহ রসুল সাল্লা আলিয়াকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই তার সাথে জান্নাতে থাকতে পারব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাকে জানা মানা ও ভালোবাসার জন্য আমাদের এই সিরাহ সিরিজ আল্লাহ তালা আমাদের এই উদ্যোগে বরকত দান করুন দিন যেন আমরা এই সিরাহ থেকে উপকৃত হতে পারি এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নিন আমিন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ওয়ান